আবু ইসাক রহমতুল্লাহ আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি বারা ইবনু আজিব রদিয়াল্লাহ তু আল্লাহকে জিজ্ঞেস করল এবং বলল হে আবু উমারা আপনারা কি হুনায়নের যুদ্ধে পৃষ্ঠ প্রদর্শন করেছিলেন বারা রদিয়াল্লাহ তু বললেন আবু ইসাক রহমতুল্লাহ আলহি বলেন আর আমি তা শুনছিলাম সেদিন তো আল্লাহ রাসুল সাল্লাহু আলহি সাল্লাম পালিয়ে যাননি আবু সুফিয়ান ইবনু হারিস রজুল্লাহ তু তার খচ্ছরের লাগাম ধরেছিলেন যখন মুর্শিকরা তাকে ঘিরে ফেলল তখন তিনি অবতরণ করলেন এবং বলতে থাকলেন আমি আল্লাহনবী এটা মিথ্যা নয় আমি আব্দুল মুত্ত সন্তান তিনি অর্থাৎ বারা রদিল তালু বলেন সেদিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম অপেক্ষা দৃঢ়চেতা আর কাউকে দেখা যায়নি